মোবাইল অর্থনীতি দুই হাজার তেইশ মোবাইল অর্থনীতি প্রতিবেদন অনুসারে দুই হাজার সালের শেষ নাগাদ বিশ্বব্যাপী পাঁচ দশমিক চার বিলিয়নেরও বেশি মানুষ মোবাইল পরিষেবা ব্যবহারকারী ছিল যার মধ্যে চার দশমিক চার বিলিয়ন মানুষ মোবাইল ইন্টারনেটও ব্যবহার করেছিল গত পাঁচ বছরে মোবাইল ইন্টারনেট ব্যবহারের ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমেছে দুই সালে ৫০ শতাংশ থেকে দুই সালে গোড়ে একচল্লিশ শতাংশ কিন্তু এখনও উল্লেখযোগ্য এবং সকল অংশীজনদের কাছ থেকে জরুরি মনোযোগ দাবি করে ১২ জুলাই দুই তারিখে সঙ্গিহীত দুই সালে মোবাইল প্রযুক্তি এবং পরিষেবাগুলো বিশ্বব্যাপী জিডিপির পাঁচ শতাংশ উৎপন্ন করেছে যা অর্থনৈতিক মূল্য সংযোজনের ক্ষেত্রে পাঁচ দশমিক দুই ট্রিলিয়ন ডলার অবদান রেখেছে এবং বিস্তৃত মোবাইল ইকোসিস্টেম জুড়ে আটাশ মিলিয়ন কর্মসংস্থান সমর্থন করেছে চলমান স্থাপনা এবং গ্রহণের উপর ভিত্তি করে ফাইভ জি ভবিষ্যতের মোবাইল উদ্ভাবন এবং পরিষেবাগুলোর ভিত্তি স্থাপন করবে ফাইভ গ্রহণ এই বছর সতেরো শতাংশে পৌঁছাবে যা ২০৩০ সালের মধ্যে চুয়ান্ন শতাংশ দশমিক তিন বিলিয়ন সংযোগের সমতুল্য এ উন্নীত হবে এই প্রযুক্তি দুই সালে বৈশ্বিক অর্থনীতিতে প্রায় এক ট্রিলিয়ন ডলার যোগ করবে যার সুফল সকল শিল্পে বিস্তৃত হবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ডিজিটাল অর্থনীতি এই লক্ষ্যগুলো পূরণের উপায়কে রূপান্তরিত করতে চলেছে যা বিশ্বের দরিদ্রতম জনগোষ্ঠীকে নাটকীয়ভাবে প্রভাবিত করে মোবাইল প্রযুক্তিতে পরিবর্তনশীল উন্নয়ন বিশেষ করে ফাইভ এর গ্রহণ এবং সম্ভাবনা সম্পর্কে আরও জানতে এরিকসন মোবিলিটি রিপোর্ট দেখুন ফেসবুক প্রতিবেদনে যেমন উল্লেখ করা হয়েছে কি মোবাইল নিম্নায়ের গোষ্ঠীগুলোর জন্য একটি গেম গেমচেঞ্জার হয়ে উঠেছে কিন্তু প্রবেশাধিকার এখনও অনেক ব্যাজবহুল্গ এটি দরিদ্র মহিলাদের জন্য আরও জটিল যারা মোবাইল ফোনে কম প্রবেশাধিকারের কারণে আরও অসুবিধার সম্মুখীন হয় এই বিষয়ে আরও জানতে মোবাইল জেন্ডার গ্যাপ রিপোর্ট দুই দেখুন ১২ জুলাই দুই তারিখে সঙ্গিহিত অর্থনৈতিক ও সামাজিকভাবে বিশ্বক্রমবর্ধমানভাবে আন্তঃসংযুক্ত হওয়ার সাথে সাথে প্রযুক্তি গ্রহণ মানব অগ্রগতির অন্যতম নির্ধারক বিষয় হিসেবে রয়ে গেছে সেই লক্ষ্যে পিউ রিসার্চ সেন্টার দ্বারা জরিপকৃত উদীয়মান এবং উন্নয়নশীল দেশগুলোতে গত দুই বছরে ইন্টারনেট ব্যবহারকারী এবং স্মার্টফোনের মালিকদের শতকরা হারে লক্ষণীয় বৃদ্ধি পেয়েছে এবং যদিও উন্নত অর্থনীতির দেশগুলোর লোকেরা এখনও বেশি ইন্টারনেট ব্যবহার করে এবং আরও উচ্চ প্রযুক্তির গ্যাজেটের মালিক বাকি উদীয়মান বিশ্ব দ্রুত তাল মিলিয়ে চলছে স্মার্টফোনের মালিকানা এবং ইন্টারনেট ব্যবহার উদীয়মান অর্থনীতিতে ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে তবে উন্নত অর্থনীতিতে এখনও প্রযুক্তি ব্যবহারের হার বেশি গু দুই সালে একুশটি উদীয়মান এবং উন্নয়নশীল দেশে জরিপ করে দেখা গেছে যে ৪৫ শতাংশ মানুষ মাঝে মাঝে ইন্টারনেট ব্যবহার করে বা স্মার্টফোনের মালিক দুই সালে এই সংখ্যা বেড়ে চুয়ান্ন শতাংশে দাঁড়িয়েছে যার বেশিরভাগ বৃদ্ধি মালয়েশিয়া ব্রাজিল এবং চীনের মতো বৃহৎ উদীয়মান অর্থনীতি থেকে এসেছে তুলনায় দুই হাজার পনেরো সালে জরিপকৃত এগারোটি উন্নত অর্থনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা প্রধান পশ্চিম ইউরোপীয় দেশগুলো উন্নত প্রশান্ত মহাসাগরীয় দেশগুলো অস্ট্রেলিয়া জাপান এবং দক্ষিণ কোরিয়া এবং ইসরায়েলসহ সাতাশাশি শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে এটি উদীয়মান এবং উন্নয়নশীল দেশগুলোর তুলনায় তেইশ শতাংশ পয়েন্টের ব্যবধানকে উপস্থাপন করে সম্পূর্ণ প্রতিবেদনটি এখানে উপলব্ধ প্রতিবেদনের কিছু গ্রাফিক্যাল উপস্থাপনা নিচে দেওয়া হলো। মোবাইল ফোনের চার্জের বৈষম্য দেখায় এমন মূল্যের পার্থক্য দেখানো একটি সংস্থান নিচে দেওয়া হল যা দুই হাজার তেইশ সালে কেবল ডট রিপোর্ট করা হয়েছে ডেটা পরীক্ষা করতে এই লিঙ্কটিতে যান